মানবতার সমাধান رسوله যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের নিয়মিত আয়োজন শুরু করছি বন্ধুগণ আমরা আমাদের আয়োজনে পরস্পরে আলোচনা করছিলাম কথা বলছিলাম কবিরা গুনাকে নিয়ে কারণ বড় বড় অপরাধ আজ আমাদের মাঝে অতি তুচ্ছ এবং নগণ্য বলে মনে হয় যে কারণে গা সা হয়ে গিয়েছে অপরাধকে আর কখনোবা অপরাধকে অপরাধই আমরা মনে করি না আর তাই তো নিজেদের এত অধপতন এত ক্ষতি এত সমস্যা এত ঝামেলা বন্ধুগণ কারণ অপরাধ কোন কাউকে কল্লান দেয় না অপরাধের তার জীবনে কথা আচরণ সমর্থন এবং গুণাবলিতে সব দিক থেকে আমাদেরকে বড় বড় অপরাধগুলো থেকে সাবধান করেছেন সতর্ক করেছেন এর অপকার এক এক করে বলে সাবধান করে দিয়েছেন কবিরাগুনা থেকে বেঁচে থাকি আমাদের সবার জন্যে এই উদ্যোগকে কবুল করুন আমরা বলি আমিন বন্ধুক্ষণ আজকে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়া এবং আদের ব্যাপারে অযাচিত হস্তক্ষেপ করা হস্তক্ষেপ করা দেওয়া এবং অযাচিত তার উপরে হস্তক্ষেপ করা এক নম্বর আলা বড় আপন করে তার গুলামদেরকে সৃষ্টি করেছেন বিশেষ করে বনি আদমকে সফুত আলা আদম আলি সৃষ্টি করার মুহূর্তে মারামারি করবে কাটাকাটি করবে রক্ত প্রবাহিত করবে বরং আমরাই তো তোমার তসবি করি তোমার পবিত্রতা বর্ণনা করি বলেছিলেন ইন্নি আমি যা জানি ও ফেরেস্তারা তোমরা তা জানো না সুতরাং আমাদেরকে ভালোবেসে ফেরেস্তাদের যুক্তি প্রদর্শিত বাস্তবতাকে অগ্রাহ্য করে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ভালোবাসেন বলি আপন স্নেহ আর মমতা দিয়ে শুধু তাই না মানুষ অপরাধ করতেই পারে অন্যায় করতেই পারে কিন্তু যদি তো করে হাদিস শরীফ আসছে রসুল সালাম জানিয়েছেন একটি মানুষ অপরাধ করে অন্যায় আর অপরাধের কারণে পাত্র থেকে দূরে সরে যায় কিন্তু যখন তো করে এতটা কাছে যায় একটি উদাহরণ দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল তিনি বলেছেন কারো যদি চান কপালের কোন উট থাকে অথবা লাল রঙের কোনো উট থাকে আর এটা হারিয়ে যায় সে সফরে বের হয়েছে তার প্রিয়তম উঠ অথবা ঘোরাটি হারিয়ে গিয়েছে সে দুশ্চিন্তায় ঘুমিয়ে পড়েছে অনেক খোঁজাখুঁজি করার পরেও পাচ্ছে না কিন্তু যদি ঘুম থেকে জেগে হঠাৎ দেখে তার পাশেই তার ঘোরাটা রয়েছে তখন আবেগ আপ্লুত হয়ে ধাক্কায় বলবে বলে ঠিক এই যে খুশি হয় আনন্দিত হয় আর হিতাহিদ জ্ঞান হারিয়ে ফেলে বাক্য চয়নে উল্টু করে বসে যখন কোন বান্দা অপরাধ অন্যায় অবিচার ছেড়ে দিয়ে তো বা করে রতাই খুশি হন সন্তানকে তার মা বাবার সাথে আচরণ করতে গিয়ে বলেছেন ওয়াকফেদেদাহিমিনা রাহমা ও সন্তান তুমি তোমার মা বাবার জন্য একফেদা করো ভালোবাসার ডানা তাদের জন্য ছড়িয়ে দিও সন্তানকে তার মা বাবার আশ্রয় ভালোবাসা চিকিৎসা থাকা খাওয়া সুবিধা সব নিশ্চিত করার জন্য যে শব্দটি বলেছেন এক্ফেদা করা আমাদের দেশে স্বাভাবিকভাবে তা বুঝি একটি ছোট্ট উদাহরণে মুরগি তার বাচ্চাগুলোকে চিল অথবা কাক থেকে বাঁচানোর জন্যে চিল আর দেখলে মুরগি কটকট করে আওয়াজ করে আর মুরগির বাচ্চা তার লম্বা ডানার ভিতরে ঢুকে যায় মুরগি তার ডানাটাকে দেয় আর ডানার ভিতরে সব বাচ্চাগুলো ঢুকে বাচ্চারা আনন্দে নিরাপত্তাও পায়। আবার ভালোবাসাও পায় মায়ের ভালো লাগা মায়ের স্নেহ মায়ের ভালো লাগা মায়ের স্নেহ মায়ের আদর মুরগির বাচ্চারা পায় আবার জীবনের নিরাপত্তাও লাভ করে তো মুরগি যে তার বাচ্চাদেরকে নিরাপত্তা এবং ভালো লাগা আর স্নেহ ভালোবাসা দেওয়ার জন্য এই শব্দটি অদ্লাসুফাহুর রসুল্লাহ আলী সাল্লামকে আদেশ করে বলেছেন এবং রসুল সাল্লা মাধ্যমে আমাদের সবাইকে বলেছেন আদেশ করেছেন কার জন্যে লিমানিতা বা আকা নবী হে যারা আপনার অনুসরণ করছে তাদের জন্যে মিনাল মিন ইমানদার দিন ইমানদার আপনার অনুসারী যারা তাদের জন্য আপনার ভালবাসা স্নেহ মমতা আর নিরাপত্তার ডানা ছড়িয়ে দিন আল্লাহ ইবাদত হিসেবে মা বাবার জন্য যে ইসফেদা করবে স্নেহ ভালবাসা আর নিরাপত্তার ডানা যেভাবে ছড়াবে আল্লাহ না রসুল সাল্লাহকে আদেশ করে করেছেন নবিহে আপনিও আপনার ভালবাসার ডানা নিরাপত্তা আর মমতার ডানা ছড়িয়ে দিন ইমানদারদের জন্য আর যারা অনুসরণ করে আপনা তাদের জন্য বন্ধুগণ এই যে নির্দেশ আল্লাহ করেছেন রবীন্দ্র আর হ্যাঁ এর মাধ্যমে আমাদেরকেও অনন্তকালের সকল কোরআন বিশ্বাসীদেরকে অনন্তকালের সকল উন্মতি মোহাম্মদ সাল্ল আলিস রবুল আলমিন আদেশ করছেন ইমানদারের জন্যে নিজের ভালোবাসার ডানা ছড়িয়ে দিতেন बंधुगण ज व्यक्तर एम भारा छड़िए ना देता स्नेह ममतार डाना छड़िए ना दे, आर ना दे, दे तार अपराध आज के समझे अपराध हमारे ईमानदार भलबास कथा ईमानदार देने भलोबासाना ना छड़ा दे बाबार ना মা বাবার জন্য কয়জন আমরা ভালোবাসার ডানা ছড়িয়ে দিয়েছি প্রশ্ন করা উচিত নিজেদের বরং জন্মদানকারী মা বাবার সাথে দুর্ব্যবহার আমাদের নিত্য নৈমিত্তিক বিষয়ের মতো কবি রাখোনা তো বা না করে নব্বুল আলমী ক্ষমা করবেন না আলমিন জানিয়েছেন মা বাবার প্রতি যেমন নিরাপত্তা স্নেহ আর মমতার ডানা ছড়াতে হবে ঠিক প্রত্যেকটি ইমানদারের জন্য প্রত্যেকটি মুসলমানের জন্য এমন ভালোবাসার বন্ধুক দেখুন যদি ভালোবাসার ডানায় একজন আরেকজনের সাথে জড়িয়ে যায় তাহলে তো সমাজ সুন্দর হয় একজন আরেকজনের সাথে সমন্বিত সম্পর্কিত হয় একজনের দুঃখে সবাই দুঃখিত একজনের আনন্দে সবাই আনন্দিত কবিরা গুনা যারা করে না যারা সত্যি ইমানদার যারা সত্যি মুসলমান এদের एकजन के आकजन साथस्परिक भल सौ ममता स्नेह समबेदना शर एक अंग जो असुस्थ है समस्त शर रि जागरण कर घुमायना ঘুম আর সমস্ত শরীরে জ্বর এসে যায় বন্ধুগণ সম্পর্ক। সম্পর্কিকে এমন পারস্পরিক সম্পর্কের বিপরীত কষ্ট দেয়া আর অযথা হস্তক্ষেপ করে না আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো। তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বহ আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা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 जीवन बहु समस्त समाधान दिन मसाय पर সালাম আলাইকুম আহমতুল বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম মহাম্মুর সাল আলী হুসাল্লাম একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে জীবনের পরিচয় তুলে ধরেছেন অপরদিকে এর বিপরীত অবস্থা হলো কষ্ট যা কবি রাগুনা যার দ্বারা ইমানি জীবন স্বচ্ছ হয় না পরিচ্ছন্ন হয় না জীবন ইমানি জীবনেটা বিপূর্ণ হয় না কোন অংশ কোন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টুটাল শরীর তাতে সমবেদনা প্রকাশ করে কিভাবে রাত্রি জাগরণ করে রাতে ঘুমায় না শরীরের কোন অঙ্গই আর আরাম গ্রহণ করে না রাতে জাগ্রত থাকে এবং জ্বর আসে জ্বর শরীরের হয়তো পায়ের পাতায় একটু কিছু বিদলো পায়ের মাঝে কেউ আঘাত পেল মাথা পর্যন্ত মুহূর্তে খবর হয় একথা বলে না পা যে আমি আহত হয়েছি তোমাদের কি হয়েছে আবার মাথাও মাথাও এই কথা বলে না যে পা তুমি আহত হয়েছ আমার কি হয়েছে বরং পা আর মাথার মধ্যে দূরত্ব অনেক উঁচু আর নিচু অনেক দূরত্ব থাকা সত্ত্বেও বেদনায় দুঃখে কষ্টে হল উদাহরণ বন্ধুগণ আজকে কি আমরা ইমানের দাবি পূর্ণ করতে পেরেছি ইমানের দাবি যদি পূর্ণ করতাম তাহলে তো আমাদের এই অবস্থা হতো না বরং এই দাবি পূর্ণ না করে কষ্ট দিচ্ছি একজন আরেকজনকে অন্যায় ভাবে হস্তক্ষেপ করছে একজন আরেকজনের উপরে এটা কি কবিরাগুনা নয় অবশ্যই সাবধান হওয়া উচিত সাবধান হওয়া উচিত কষ্ট দেয়া কবিরাগুনা কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না বরং ইমানের দাবি এক দেহ আরেকজনকে কষ্ট দিলে কষ্ট নিজেও পেতে হবে এই কষ্টটা ঘুরিয়ে আসবে নিজের দিকে কষ্ট ব্যবহার আচার আচরণ কথা সব দিক থেকে যেকোনো ভাবে ডুবে সৌহার্দ্য আর সম্প্রীতিতে আবদ্ধ করে রাখবে এই জন্য বলেছেন জানা হাকা লিমানি আকা মিনাল মিনি নাসার ডানা আশ্রয় আর নিরাপত্তার জন্য স্নেহ আর মমতার জন্য ছড়িয়ে দান ইমানদারের এবং আপনার অনুসারীদের জন্য আর এটা আমাদের জন্য বাধ্যতামূলক এই নির্দেশনাকে একশ করেছেন সাহাবাহিক বিশেষ করে মাদিনাতুল মুনা আনসারেরা মদিনার আনসার সাহাবায়িকারা আমরা তারা এই বিষয়টি শতভাগ বাস্তবায়ন করেছে। একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য কষ্টের কারণ নয় বরং একজন ইমানদারের জন্য আর সহযোগিতা না করে হস্তক্ষেপ কবি রাখু তাইলে নিজেও ভালো হওয়া যায় না নিজেও সুখে থাকা যায় না দিন আতুল মোনাওয়ার আনসারগণ এক শতভাগ দাবি পূর্ণ করেছেন রব্বুল আলমিন তাদের প্রশংসায় আয়াত নাজিল করেছেন তাদের প্রশংসা করেছেন তাদের কৃতজ্ঞতা আদায় করেছেন কারণ তারা ইমানের দাবিতে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এমনকি ইতিহাস সাক্ষী রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম মহাজিরদের সাথে মদিনার স্থায়ী বাসিন্দা আব আনসার রাজি আল্লাহ আনহোমদের ভাতৃত্ব তৈরি করে দিয়েছিলেন ইমাদেরই ছিল যে আপন ভাই যেমন কে এইভাবে নিজেদের সম্পত্তি ভাগ করে দিয়েছে সম্পত্তি ভাগ করে দিয়েছে সহায় ভাগ করে দিয়েছে ঘর ভাগ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় নজির আর কেউ দেখাতে পারেন আর এমন সৌহার্দ্য সম্পৃতি ভালোবাসা ছিল বলেই তাদের কুড়ে ঘোর করু ছিল জান্নাতের টুকরু গাছের ছায়ায় বালির মধ্যে ঘুমিয়ে থাকাটা ছিল জান্নাতের ঘুম তারা সংকা অল্প ছিলেন কিন্তু অধিক সংখ্যকের উপরে বিজয়ী হয়েছেন অর্ধেকটা পৃথিবী শাসিত হয়েছে ছিল একজন আরেকজনকে কষ্ট দেওয়া নয় বরং একজন সহযোগিতা করা সাহায্য করা কল্যাণ কামনা করা কষ্ট দেয়া কবিরাগোনা বরং এই ক্ষেত্রে ইসলামের মৌলিক শিক্ষাটাই লঙ্ঘিত হয় যদি কেউ কাউকে কষ্ট দেয় কারণ এক কথায় এক কথায় ইসলাম একটি দিন আর এমন একটি দিন আর দিন আর না সিহা দিন ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তিমাল মুসলিম যার টুট জিব্বার হাত থেকে আরেকজন নিরাপদ নিরাপদ যদি না থাকে তাহলে তো সে কবিরাগুনায় লিপ্ত তার তো না করলে কোনো কিছুই কবুল হবে না কিন্তু দুর্ভাগ্যজনক সত্য ইমানের দাবির এই বাস্তবতা উপেক্ষা করে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি বটে কিন্তু পরস্পর কষ্ট দিচ্ছি কষ্টের কারণ হচ্ছি এবং অযাচিত হস্তক্ষেপ একজন আরেকজনের ব্যাপারে করছি আজকে যদি আমাদের ব্যক্তিগত পর্যায় দেখি সামাজিক পর্যায়ে দেখি পারিবারিক পর্যায়ে দেখি রাষ্ট্রীয় পর্যায় দেখি তাহলে দেখা যায় সব ক্ষেত্রে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছি আর কষ্ট দেয়াটার বোধ হয় মজা অন্যায় ভাবে একজন আরেকজনের কষ্টের কারণ। একজন আরেকজনের কষ্টের কারণ আর কষ্টের কারণ হওয়াটাকে মজা একজনের কষ্টে আরেকজন আনন্দিত কেমন করে তার কষ্ট বাড়ানো যায় এমন ব্যবস্থা করা হচ্ছে এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে শুধু তাই না একজন ভালো করছে অযাচিতার হস্তক্ষেপ করতে হবে তার কর্তৃপক্ষকে বলে তাকে দমিয়ে দিতে হবে উন্নতি উন্নয়ন না আটকাই দেওয়ার প্রচেষ্টা আজকে কিটা হচ্ছে না এমন কি আজকে দুর্ভাগ্যজনক সত্য বাস্তবতায় স্বামী তার স্ত্রীর কষ্টের কারণ হচ্ছে স্ত্রী তার স্বামীর কষ্টের কারণ হচ্ছে পারিবারিক কলহ করে একজন একজনকে কষ্ট দিচ্ছে সন্তান মা বাবাকে কষ্ট দিচ্ছে আর মা বাবা সন্তানকে কষ্ট দিচ্ছে পুত্রবধু শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছে আবার পুত্রবধুকে শ্বশুর শাশুড়ি কষ্ট দিচ্ছে বিভিন্নভাবে কষ্ট দেয়া হচ্ছে এই সামগ্রিক কষ্টের বাস্তবতা কবিরা গুনা যা আমাদের জীবনকে স্থবির করে দিচ্ছে স্তব্ধ করে দিচ্ছে আল্লাহ সনাত হারাম করেছেন মোহাম্মদ রসুল সাল্লিউলাম হারাম করেছে শুধু তাই না অযাচিত হস্তক্ষেপ বাবা মা সন্তানের ব্যাপারে করছে আর সন্তান তার মা বাবার হস্তক্ষেপ করছে শ্বশুর শাশুড়িরা পুত্রবধুর ব্যাপারে করছেন আবার পুত্রবধুরা শ্বশুর শাশুড়ির ব্যাপারে করছে শুধু তাই না অনেক ক্ষেত্রে মেয়ের মা বিবাহিত মেয়ের সাংসারিক জীবনে হস্তক্ষেপ করছেন আর মেয়ের মা বাবার বিবাহিত জীবনে মেয়ের মা বাবার অযাচিত হস্তক্ষেপের কারণে মেয়ের সংসারটা ছারকার হয়ে যাচ্ছে অযাচিত হস্তক্ষেপ অন্যায় অন্যায়ভাবে অনধিকার চর্চা করে অনধিকার অযাচিত চর্চা বাস ভানা ইমানদার হিসেবে সফল হওয়ার জন্য যে কইটি বিষয় শর্ত করেছেন আনালকারি বি আয়া তালিকের মধ্যে অন্যতম একটি বিষয় হলো অযাচিত হস্তক্ষেপ কারো উপরে করা থেকে বিরত যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে কারো উপরে হস্তক্ষেপ করে তার উপরে ঠিক উল্টুটা চলে আসে মান হাফারা হিফাক কেউ যদি কারো ভাইয়ের কোনো ভাইয়ের ধ্বংসের জন্য গর্ত খনন করে নিজেই ওই গর্তে পতিত হয় সুতরাং একটু ধৈর্য ধরতে হয় নিজের কল্যাণ হয় না উপকার হয় না এটা কবি রাখুন তো বা না কলেম ক্ষমা করবেন না বন্ধুগণ দুর্ভাগ্যজনক বাস্তবতায় তার কল্যাণ সমৃদ্ধি সফলতায় আমরা হস্তক্ষেপ করছি অযাচিত ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অফিস আদালতের চাকরি বাকরি সবগুলোতে ব্যবসা বাণিজ্যে অযথিত হস্তক্ষেপ হঠাৎ করে এমনি হাত ঢুকিয়ে দেওয়া কারণে স্বাভাবিক আর শয়তানের উস্কানির কারণে আমরা এই সকল কাজে নিবেদিত হয়ে যাচ্ছি বুল আলমিনের গুলাম না হয়ে তা আগুতের গুলামী করে শয়তানের অনুকরণ আর অনুসরণ করে निजेरा ध्वस हन्दुगण आतर्क हईल के इमान दाबी पूर्ण कर प्रेम प्रीति भलार बंधने दुनिया जीवन के जान्नती जीवन जान्नि जीवन वास्तवत धन्य कर दिन दी والعلم عند الله عليه توكلت و اليه ولي والسلام عليكم ورحمه الله وبركاته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 कख सामान्य होते महामूल्यवान मुक्त दान कर रेखे स्रष्टा जीवन परचालित करते हैं प्लीज टी मानवतार समाधान এবং জাকাতি কোড আই বিও বি ডবল টু আই ব্যান জি বিভু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন পাউন্ড অ্যাকাউন্ট নম্বর जीरो जिनो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जरोो डबल वन थ्री टू थ्री जिनो थ्री टा पाठिएमेल कर समाधान